সন্তানের আমল ধারা হয় হালকা হতে পারে কবর আজাব আর অল্প গোনা থাকলে এককালীন আজাব হবে তারপরে আজাব এমনিতে শেষ হয়ে যাবে কবর চিরকাল নাও থাকতে পারে যদি কারো গোনা কম থাকে আর কবর আজাবের কারণ হয় সেই গুন তাহলে কিছু কাল হয়তো হলো তারপরে কবর আজব এমনিতে বন্ধ হয়ে যাবে পানিশমেন্ট শেষ হয়ে গেলে যেমন একজন কয়েদি ছয় মাস জেলে হয়ে ছয় মাস পরে জেল থেকে বেরিয়ে আসবে না আছে জাকাত আছে ইত্যাদি তাহলে সে কবর আজব মুক্তি পেয়ে পারে কিছু গোনার কারণে কিছুদিন শাস্তি পরে মুক্তি পেয়ে পারে এমনিতে মুক্তি পেতে পারে পানিশমেন্ট পেয়ে আর পান্ট আছে তার मान पान जोग्य से तरह ऐले मे दुआते अथवा झेले सदगा मानसरा दुआ कराते कबर आज हल्का हो जीते माफ हो जाते